বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ হবিনোতা শাহিউল বুখারি খিচা বুলাধাব শিষ্টাচার পর্বের হাদিসগুলি আমরা ধারাবাহিক শুনে আসছি আবার আপনাদের সামনে সেই হাদিসগুলি নিয়ে উপস্থিত হচ্ছি গত দর্শে আমরা जे व्यक्ति आल्लामान आने वखरतर प्रति ईमान आने से जनवेश कष्ट ना दे अद्याय शुरू कर आल्ला रसुल्लामें जे व्यक्ति आल्लर प्रति ईमान आने वखरतर प्रति ईमान आने से जेवशी के कष्ट ना दे जे व्यक्ति आल्लामान आने এবং আখরাতের প্রতি ইমান আনে সে যেন মেহমানকে যথাযথ সম্মান করে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং আখরাতের প্রতি ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এ তিনটি বিষয় এ হাদিসে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম বলেছেন রসুল সাল্লি হোসাল্লাম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি এ হাদিসে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমরা বলেছি এ বিষয়গুলি ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে কারণ যারা স্বচ্ছল ধনে মানুষ তারা হয়তো সচ্ছলদের সাথেই সম্পর্ক বেশি রাখার চেষ্টা করবে অসচ্ছল দরিদ্রদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না কিন্তু আল্লাহ আল্লা সুবহানা হতলা এমনভাবে একটি বিষয়ের সাথে জড়িয়ে দিয়েছেন সচ্ছল আর অসচ্ছল পার্থক্য করার সুযোগ নেই আমি যদি সত্যি ইমানদার হই তাহলে প্রতিবেশী হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে দরিদ্র প্রতিবেশী হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে আমি যদি প্রকৃত ইমানদার হই তাহলে ধনী আত্মীয়কেও সম্মান করতে হবে দরিদ্র আত্মীয়কেও সম্মান করতে হবে আমি যদি প্রকৃত ইমানদার হই তাহলে আমার মুখ দিয়ে শুধু ভালো কথাই বের হবে নচেত আমার মুখকে আমি বন্ধ করে রাখব খারাপ কথা কখনো বের করব না আসলে মানুষের একটু চিন্তা করা উচিত আপনি মুখ পেয়েছেন বাকশক্তি পেয়েছেন এর অর্থ এই নয় আপনার ইচ্ছা মতো যা মন চায় তাই আপনি শুনবেন তা না বরং এ বাকশক্তি কোন কাজে আপনি ব্যবহার করছেন আপনার বাকশক্তি দিয়ে ইসলামের কথা বলেন না ইসলাম বিরোধী কথা বলেন আল্লাহকে খুশি করার কথা বলেন না আল্লাহকে বেজার করার কথা বলেন সব কিছুই আল্লা সু ভান হওয়া তা আল্লাহর কাছে সংরক্ষণ হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ওমাইল মানুষ তার এ মুখ দিয়ে যে কথাগুলি বের করে তার দুই পাশ্বে প্রহরী রয়েছে তারা কঠিন ভাবে বিষয়টিকে সংরক্ষণ করছে ভালো হলে এর জন্য ভালো প্রতিদান খারাপ হলে এর জন্য খারাপ প্রতিদান এমন মনে করার কোনো সুযোগ নেই যে আমি যদি বলে ফেলি করার কে আছে না দুনিয়াতে হয়তো করার কেউ আপনার নাও থাকতে পারে আল্লাহ সনাহা দুনিয়াতে ছাড় দিতে পারেন কিন্তু আখেরাতে আপনার মুখ দিয়ে কী বললেন কাকে গালিগালাজ করলেন কাকে ভালো কথা বললেন সব কিছু হিসাব হবে ভালোর পুরস্কার পাবেন প্রতিদান পাবেন খারাপের আপনি অবশ্যই শাস্তি পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক একইভাবে প্রতিবেশীর সাথে যে আচরণ আত্মীয়ের সাথে যে আচরণ সব কিছুর প্রতিদান আপনাকে আমাকে আখেরাতে নিতে হবে শাস্তি হলেও তাও নিতে হবে আসুন এ পর্যায়ে পরবর্তী হাদিস হাদিস হাজার বুখারি রাহমুল্লাহ যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবু সোরাই তিনি বলছেন আমার দুই কান দিয়ে আমি শুনেছি নিজেই শুনেছি এবং আমার চোখ দিয়ে আমি দেখেছি যখন নবী সালাহ সাল্লাম কথা বলেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে কষ্ট না দেয় এই হাদিসে পাবছি সম্মান করে অমঙ্কান ফাল আখরে ফালিউকিম যা আল্লাহর প্রতি ইমান আনে আখরাতের প্রতি ইমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে فاليكرم ضيفه جائزته قيل وما جائزته يا رسول الله قال يوم وله لتن مهمان كي ابن ارجو دي شامر تو اكبر نعي تاكي قم بقه مهمان كي اك رات اك دين تاكي شندر حبي مهمان داري قرار جشتا كرت حبي و الضيافة سلاسة ايام ارجو دي تين دين اپنی خوات پارن تاولي الحمد لله ارو بشب حل حبي فما كان وراء ذالك فهو صدقتن عليه তিন দিনের চেয়েও বেশি যদি আপনি মেহমানকে খাওয়াতে পারেন সেটা আপনার জন্য যে অপচয় হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি পাবেন এটা আপনার সৎকা বলে গণ্য হবে ওমাঙ্খের ফালান যা আল্লাহর প্রতি আনে এবং আখরাতের প্রতি বিশ্বাস করে খাইরা। সে যেন ভালো কথা বলে যদি ভালো কথা তার মুখে না আসে তাহলে তার মুখটাকে যেন বন্ধ করে রাখে যেন চুপ করে থাকে কারণ ভালো কথা বললে তো ভালো সব পাবে আর খারাপ কথা বললে তার গুণাগার হবে তাই কমপক্ষে মুখটাকে বন্ধ করে রাখলে সে গুণা থেকে বাঁচবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম এ অধ্যায়টি ছিল আল্লাহ আল্লা সুবহান কিভাবে প্রতিবেশীর বিষয়গুলির গুরুত্ব দিয়েছেন আমাদের একটু লক্ষ্য করা দরকার হেমাম বুখারি রাহিমা হুল্লা যে হাদিসগুলি নিয়ে আসলেন প্রথম হলো যার কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে মমিন হতে পারে না দ্বিতীয় হলো যে আল্লাহ আখরাতের প্রতি ইমান আনে সে যেন প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় তৃতীয় হলো যে আল্লাহ আখরাতের প্রতি ইমান আনে সে যেন অবশ্যই প্রতিবেশীকে সম্মান করে আমরা যদি আজকে আমাদের প্রতিবেশীর সাথে আচরণ করতে পারি তাহলে প্রতিবেশীও আমাদের আচরণে মুগ্ধ হয়ে বাধ্য হয়ে আমাদের সাথেও ভালো আচরণ করবে ফলে একটি শান্তির সমাজ একটি শান্তির বসতি গড়ে উঠবে পরস্পরে একে অপরকে কল্যাণ দেওয়ার চেষ্টা করবে একে অপরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে কেউ কাউকে কখনো ক্ষতি দেবে না ক্ষতি করবে না বরং ক্ষতি থেকে সকলেই বিরত রাখার চেষ্টা করবে আল্লাহ আমাদের এমন সমাজ গড়ার তৌফিক দান করুন আমিন। সম্মানিত দর্শক শ্রোতা এরপর ইমাম বুখারি রাহেমহল্লা অধ্যায় বেঁধেছেন বত্রিশতম অধ্যায় বাবন আপনার প্রতিবেশী রয়েছে অনেক ए कार हक कतटुकु सकल अधिकार की समान ना कारो अधिकार बेस कारो अधिकार कम अद्याय बेदेन जेवर फिकुर आबुआर हिकुर बेल अबुआब जार बाड़ी वार घर दरजा अपन तारधिकार बस अर्थात अपन पार्शे जो बाड़ी সে বাড়ি আপনার কাছে সবচেয়ে বেশি অধিকার রাখে তারপর যে বাড়ি হবে সেটি আপনার কাছে তার চেয়ে তুলনামূলক কম অধিকার রাখবে নিয়ে আসছেন হাদিসটি হচ্ছে ছয় হাজার হাদিস নম্বর হাদিস তল্লাহ আনহু আয়সারি আল্লাহ আনহা থেকে বর্ণনা করছেন আয়সারি আল্লাহ আনহা বলেন আমি জিজ্ঞাসা করলাম রাসুল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী রয়েছেন দুইজনকে দেওয়ার হয়তো আমার সামর্থ্য নেই তাহলে কাকে আমি আগে দেব রাসুল সাল আলী সাল্লাম বললেন ইলা আক্রাবি হিমা বাবা তোমার সবচেয়ে কাছে যেই দরজা যার ঘর যার বাড়ি তাকেই তুমি আগে দিবা সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে প্রতিবেশীর কে কতটুকু বেশি অধিকার পাবে আপনার কাছে এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যার বাড়ি আপনার বেশি কাছে সে আপনার কাছে বেশি অধিকার রাখে আর যার বাড়ি দূরে সে তুলনামূলক কম অধিকার রাখে এরপরে ইমাম বুখারি রাহমহল্লা আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন প্রতিবেশীর প্রসঙ্গ শেষ করে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছেন বাহমা অধ্যায় বেঁধেছেন খুললো যত রকমের ভালো কাজ রয়েছে সবগুলি হবে সদাকা আকবর আসলে ইসলাম কিভাবে মানুষকে উপকৃত করেছে আপনি যত ধরনের ভালো কাজ করবেন সবগুলি সদকা বলে গণ্য হবে সবগুলি সবের কাজ বলে গণ্য হবে শুধু টাকা পয়সা মানুষকে দিলেই যে সদকা হয় বিষয়টি এমন নয় বরং যত ধরনের আপনি ভালো কাজ করবেন সবগুলি সেই ধরনের সদকা বলে গণ্য হবে এমন ইমাম বুখারি রহম্লা দুটি হাদিস নিয়ে এসেছেন আমরা হাদিস যদি শুনবো তার আগে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসব। আমরা সে হাদিস গুলি শুনবো আসসালামু আলাইকুম রহমতুলি श्लिष्ट कि आलोचित रुमुल कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন উন্মুল কুরান ও ইসলাম মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार थकाल साढ़े सतटा दे আসসালামু আলাইকুম আরহামাক সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম আগে আমরা একটি অধ্যায় শুরু করেছিলাম হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার একুশ নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি জাহির হতে বর্ণিত নবী সাল আলহিম থেকে বর্ণনা করেন তিনি বলেন বলেন প্রতিটি ভালো কাজই হলো কি ধরনের ভালো কাজ পরের হাদিসে এই বর্ণনা আসছে তাই আর প্রয়োজন মনে করছি না তবে আল্লাহ রাসুল সালাম বললেন প্রতিটি ভালো কাজই হলো সদকা ছয় হাজার বাইশ নম্বর হাদিস এম বোখারি রাহম হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি আবু মুসা আল্লাহ সারি রাদ আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী হুসাল্লাম বলেন আল্লা কলি মুসলিম প্রতিটি মুসলিমের প্রতিদিনে একটি সদকা করা উচিত প্রতিটি মুসলিমের সর্বসময়ে সদকা করা উচিত সাহবাইকার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি বললেন সকলেরই সদকা করা উচিত কিন্তু সদগা করবে কিভাবে যদি সদগা করার পয়সা তার না থাকে সামর্থ্য না থাকে তাহলে কিভাবে সদকা করবে যদি তার সদকা দেওয়ার কোনো সামর্থ্য না থাকে তার নিজ হাতে কাজ করবে একটা ভালো কাজ নিজের জন্য অন্যের জন্য নয় নিজের জন্য একটি ভালো কাজ করবে এই ভালো কাজটাই যেন সে নিজে নিজেকে সৎকা দিচ্ছে অর্থাৎ এই ভালো কাজটাই একটি সৎকার সব সে অর্জন করবে সোহানা জিজ্ঞাসা করলেন আপনি তো সুন্দর কথা বললেন কিন্তু যদি এই ধরনের ভালো কাজ করার যদি সে নিজের কাজ করারও সামর্থ্য না রাখে অথবা করতে না পারে তাহলে আর কিভাবে সে সৎকা অর্জন করতে পারে রাসুল সাল্লাম বললেন যদি নিজের কোনো কাজ করার সুযোগ না হয় তাহলে এমন মানুষ যে যেকোনো প্রয়োজন অনুভব করছে কিছু সাহায্য সহযোগিতা মানুষের কাছে চাচ্ছে কিন্তু সহযোগিতা দেওয়ার মতো কেউ নেই তার কোনো একটা রাস্তায় চলছে বড় মাথায় বসে আরো হয়েছে সেটা নামাতে পারছে না বা মাথায় উঠাবে উঠাতে পারছে না অথবা রাস্তায় চলছে এক ভ্যানওয়ালা ভ্যান টানতে পারছে না উঁচু জায়গায় উঠানোর জন্য একটু ধাক্কা দেওয়ার প্রয়োজন এই ধরনের কোনো যে রকমের কোনো ব্যক্তির তার কাজের একটা সহযোগিতার প্রয়োজন এই সহযোগিতাটা যেন সে কারণ এটাই হল সৎকা কওয়াল ফাইলামিয়া ফাহাল যদি এটাও না করতে পারে এটাও দেওয়ার সুযোগ হল না তার কওয়ালা ফালিয়া মুরবিল খাই যদি এটাও তার পক্ষে সম্ভব না হয় ফালিয়া মোরবেল খাইরে তাহলে মানুষকে সে ভালো কাজ করার পরামর্শ দিবে ভালো কাজ করার উপদেশ দিবে এটা হলো সৎকা আল্লাহ আকর দেখুন আপনি মানুষকে একটা ভালো কাজ করার উপদেশ দিলেন এটা একটা সৎকার সব লাভ করলেন আবার আপনার উপদেশ পেয়ে মানুষ যদি ভালো কাজ করে দিনের কাজ করে করার মাধ্যমে সে যে লাভ করবে আল্লাহ সুবহানা সেই সমান সব আপনাকে দান করবেন সুহান এরপরে বললেন ভালো কাজের সদুপদেশ মানুষকে দিবে যদি মানুষ কাউকে ভালো উপদেশ দেওয়ারও সুযোগ না পায় তাহলে নিজে যেন খারাপ থেকে বিরত থাকে খারাপে যেন সে লিপ্ত না হয় এটাও হলো তার জন্য সদকান একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হতে চায় আল্লাহকে ভয় করে সে খারাপ কাছ থেকে বিরত থাকার চেষ্টা করল তাহলে এটা হলো তার সৎকা শয়তান তার মাঝে অশোয়সা দিচ্ছে সে খারাপ থেকে বিরত থাকতেছে এটা হলো তার জন্য সৎকা সুপ্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন ইসলাম কিভাবে আমাদের বিষয়গুলিকে সহজ করে দিয়েছে একজন মানুষ কাউকে কিছু দান করবে এটা হলো সৎকা যদি সামর্থ্য না রাখে নিজে একটা ভালো কাজ করবে নিজের কাজ এটাও হলো সৎকা ভালো কাজ হতে হবে যদি তাও না হয় কোনো অসহায় মানুষকে কিছু তার কাজে সহযোগিতা দিবে এটাও হলো সৎকা যদি তাও না হয় মানুষকে ভালো কাজের উপদেশ দিবে এটাও হলো সদকা যদি তাও না হয় নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবে এটাই হলো সদকা আসান আল্লা সুবাহান আমাদেরকে এভাবেই প্রতিদিন যেন আমরা যে কোনো একটা করে সৎকার মর্যাদা লাভ করতে পারি সব লাভ করতে পারি আল্লা সব তালা আমাদেরকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম বুখারি রাহম এরপরে আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন বাবু তিবিল কালাম চৌত্রিশতম অধ্যায় বাবু তিবিল কালাম মানুষ কথা বলবে ভালো মানুষের কথা ভালো হবে এটাই হলো কাম্য তো তিবিল কালাম ভালো কথা প্রসঙ্গেই হলো এই অধ্যায় ওকাল আবু হুরাই সাল্লাম আল কালিমা সদাকাতুন আবু হুরাই বলেন নবী সাল বলেন আপনি একটা ভালো কথা বলবেন এটাই হল সদাকা আস তো ভালো কথা বলতে ভালো কথা বলতে কি বলবেন হাদিসে তার সামনে ব্যাখ্যা আসতেছে এ অধ্যায়ের অধীনে তিনি হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার তেইশ নম্বর হাদিস হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আদিবিন্লাহ বর্ণনা করছেন যা কারণ জাহান্নামের আলোচনা করলেন এবং নিজেই তিনি জাহান্নাম থেকে আল্লা সুবাহান জাহান নামের আলোচনা করলেন ও জাহান নাম থেকে আশ্রয় চাইলেন তাতে কোন সন্দেহ নেই এরপর বললেন তোমরা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো তামারাতিন একটা খেজুরের অর্ধাংশ দিয়ে হলেও তোমরা জাহান্নামের আজাব থেকে বাঁচার চেষ্টা করো ফবে কালিমাতিন তাইবাতিন যদি খেজুরের অর্ধাংশ দান করেও সদ্কা করেও জাহান নাম থেকে বাঁচতে না পারো কমপক্ষে ফাবে কালিমাতিন তাইবাতিন একটা ভালো কথা বলে মুখ দিয়ে একটা ভালো কথা উচ্চারণ করে যেন জাহান্নামের আজাব থেকে বাঁচতে চেষ্টা করে একটা মুখ দিয়ে ভালো কথা বলবেন আপনি এটাও হলো সদকা আল্লাহ আকবার মুখ দিয়ে ভালো কথা বলবেন সে ভালো কথা হতে পারে তাজবি তাহলিল তাহমিদ গুলিও হতে পারে সুবাহান বললেন এটাও ভালো কথা এটা সৎকা আলহামদুলিল্লাহ বললেন নিজের সৎকা আল্লাহ আকবার বললেন এটা সৎকা ভালো কথা অথবা একটা ভালো কাজের পরামর্শ দিলেন ভালো উপদেশ দিলেন এটাও সৎকা এই সৎকার মাধ্যমে আপনি সব তো লাভ করবেন জাহান্নামের আগুন থেকেও আপনি বাঁচতে পারবেন জাহান্নামের আজাব থেকেও বাঁচার একটা মাধ্যম তৈরি করে নিতে পারবেন এটা সুবাহান্লা আল্লা সুবহান হতলা আমাদের জীবনটাকে সুন্দরভাবেই গড়ার তৌফিক দান করুন আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের জীবনটাকে সকল ক্ষেত্রে যেন আমরা ভালোভাবে গড়তে পারি আসলেই অনেক সময় সমাজে মানুষ বলে যে ভালো হতে পয়সা লাগে না সত্যিকারই ভালো হতে পয়সা লাগে না আপনার একটু ইচ্ছা করাই যথেষ্ট একজন মানুষ মুখ দিয়ে অশ্লীল ভাবে গালিগালাস করে আপনি ইচ্ছা করবেন একজন মানুষ মুখ দিয়ে সুন্দর কথা বলব সুন্দর উপদেশ দিব আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন একজন মানুষ ইসলামের কাজগুলি করার চেষ্টা করে আপনিও চেষ্টা করুন আপনি ভালো হয়ে যাবেন তবে সব চেষ্টাগুলির একটি মূল বিষয় হল গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে আপনি খারাপ থেকে বিরত থাকতে পারবেন ভালো চলতে পারবেন সেটা হলো সালাদুবহান আপনি সালাদ ঠিক মতো যদি আদায় করেন এই সালাতে আপনাকে যত রকমের খারাপ আচরণ খারাপ গালিগালাস থেকেও বিরত রাখবে খারাপ কর্ম থেকেও বিরত রাখবে খারাপ আচরণ থেকেও বিরত রাখবে খারাপ স্বভাব থেকে বিরত রাখবে তবে এই হবে সত্যিকারী সালাদ মানুষের সালাদ আদায় করে আপনিও যদি করেন ওই যদি করতে চান তাহলে এই সালাত সালা আদায় করবেন চুরিও করবেন সালা আদায় করবেন ধূমপানও করবেন সালাত তো আদায় করবেন গালিগালাজও করবেন কিন্তু ভাবে যদি আল্লাহকে ভয় করে আপনি সালাত আদায়ী করেন তাহলে সালাত আদায় করলে মনে করবেন আমি সালাদ আদায় করে কিভাবে আমি চুরি করতে পারি আমি সালাদ আদায় করে, কিভাবে আমি মানুষকে গালিগালাজ করতে পারি আমি সালাদ আদাই করি কিভাবে আমি মানুষকে ধোকা দিতে পারি আমি সালাদ আদায় করি কিভাবে আমি ধূমপান করতে পারি আপনি এই সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করবেন কোনো সন্দেহ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি আমরা যেন সুন্দর হতে পারি আর সুন্দর হতে পারলে আপনি আপনার জীবদ্দেশাও সুন্দর থাকবেন আখেরাতেও সুন্দর থাকবেন মৃত্যুর পরেও মানুষের থাকবেন। আর খারাপ হলে জীবদ্দেশাও খারাপ আখেরাতেও খারাপ মৃত্যুর পরে মানুষের কাছেও খারাপ আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার সুন্দর হওয়ার তৌফিক দান করুন আমিনে দাওয়ানা ও সাল আলব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 फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बार ये कथा वाक अर्थात तुम्हारा नामज दओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 आदर्श मुसलिम करणीय बर्जन्य कल रे न पुन सम्प्रचार सकाल आठ टेषे पीस टी